আবদুল্লাহ ইবনু মাসুদ রদিল্লাহ তাল্লাহুর সূত্রে নবী সাল্লাহ আলু আসলাম হতে বর্ণিত তিনি বলেন আমার যুগের লোকেরাই সর্বোত্তম ব্যক্তি অতপর যারা তাদের নিকটবর্তী অতপর যারা তাদের নিকটবর্তী এরপর এমন সব ব্যক্তি আসবে যারা কসম করার আগে সাক্ষ্য দেবে আবার সাক্ষ্য দেওয়ার আগে কসম করে বসবে ইব্রাহিম নাখি রহমতুল্লা আলহি বলেন আমাদেরকে সাক্ষ্য দিলে ও অঙ্গীকার করলে মারতেন